একবার এক গ্রাম্য ব্যক্তি রাসুল সাল্ল আলিহাল্লামের নিকট আসল এবং বলল ইয়া রাসুল্লাহ ইন্না কৌমিনা রাসুল আমরা গ্রাম্য মানুষ আমাদের এমন কিছু শিক্ষা দিন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 যদিও সেটা তোমার পাত্র থেকে কাউকে পানি ঢেলে খাওয়ানোর মতো ছোট কাজ হয় এবং হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করার মতো সাধারণ বিষয় হয় এ ধরনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলোকেও কখনো অবহেলা করবে না এবং তুচ্ছ মনে করবে না রাসুলসাল্লাসাল্লাম উল্লেখিত হাদিসের মাঝে গ্রাম্য ব্যক্তিকে উপদেশ দিলেন যে তুমি কখনও ভালো কাজকে তুচ্ছ মনে করবে না চাই সেটা যত ছোট কাজই হোক না কেন अनेक समय देखा जाए जो छोट छोटो भलो क्च के अवहलागुलो करते चीना जब मजे माझे देखा जाए रिक्शा कर रिक्शा वाला ढालू जैगा दिए कष्ट टेने टेने ऊपरे तुल बोशे -बोशे, से रिक्शा बसे बस रिक्शा वालार कष्ट बुझते परिक्शा थे नामचिना बर चिंता करी से कष्ट करो क्यों हम तो भाड़ा दीब प्रिय भाई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 আপনি বোঝাটি ধরে তার মাথায় তুলে দিন আপনি বোঝাটি ওঠাতে তাকে সাহায্য করুন এই সামান্য কাজটির বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন আপনি দেখলেন কোন অন্ধ ব্যক্তি রাস্তা পারাপার হতে পারছে না আপনি তাকে রাস্তা পারাপারে সাহায্য করুন আপনি আল্লাহর পক্ষ থেকে এর বিনিময় পাবেন হাদিসের মধ্যে এসেছে ইর হাম মানফিল আর্থ ইয়ার হামুক মানফিসা আপনি পৃথিবীর মানুষের উপর অনুগ্রহ করুন আল্লা সুবাহা আপনার উপর অনুগ্রহ করবেন